Şu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 علیکم ورحمت اللہ. عن قال قال আসসালামক রহমদুলিল্লাতাম রি আল রসুলমসলিমসল ল জলফি খুরফত রাহ مسلم সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলী হাসাল্লাম আমরা ফাজাইল আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে মুমিন মুসলমানের অসুস্থ হওয়া মুমিন মুসলমানের অসুস্থ হওয়া জান্নাতে যাওয়ার মাধ্যম পাপ মোছনের মাধ্যম পরকালীন কল্যাণের মাধ্যম যদি চ আমরা মনে করি যে আমাদের এলাকায় যারা মরার সময়তে বড় অসুস্থ হয়ে পড়ে সে কোনো অন্যায় করেছে বলে আমাদের ধারণা হয় যা কোরআন হাদিসের একেবারেই উল্টা आए तला आल्ला नबी शेष बार उर आने माथा दिए छाए दुज समान जर छ मन करतम जो मानसर ए रकम असुख विसुख है अन्या कारण কিন্তু রাসুলের এই অবস্থা দেখে আমার এ ধারণাটা ভেঙে গেল। হাদিস বখারি মুসলিমের এতে বুঝা যাচ্ছে যে মানুষের ধারণা ঠিক নয়। অবশ্যই যে কোনো সময়ে অসুস্থ হওয়া মানুষের জন্য বড় কল্যাণকর ব্যাপার সাথে সাথে মরণের সময় এরকম একটা অসুস্থ হয়ে পড়া হয়তোবা তার নেকি দিয়ে জান্নাত লাভ করতে পারছে না আল্লাহ ওই সময় তাকে অসুস্থতা দিয়ে তার নেকি পূরণ করে আল্লাহ তাকে নেতে দিবেন সৌবান রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান তার মুসলমান ভাইকে দেখতে যায়। আল্লাহর নবী বলছেন লামিয়া জল খোরাফাতিল জাননা যে ব্যক্তি দেখতে যায় সেই এক জান্নাতের বাগানের মধ্যে ডুবে থাকে অসুস্থ ব্যক্তিকে যে ব্যক্তি দেখতে যায় সেই ব্যক্তি বড় কল্যাণের মধ্যে থাকে আবহরায়রা রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন খায়রান আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন তাকেই মধ্যে নিক্ষিপ্ত করেন তাকেই অসুস্থ করে দেন সম্মানিত দর্শক মন্ডলী হাদিস বোখারি মুসলিম আমরা অসুখ বিসুখ অনেক কিছু ভাবি असुख विसुख हम रोग हम मानुष चिकित्सा करबी जत दुनिया रोग वाला अवतीर्ण करवती मानुष असुस्थ हम चिकित्सा ग्रहण करते क्या आल्लाहर नबी बोलें कारो बेपारे जी आल्लाह कल्याण इच्छा करें ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ আল্লাহতালা তাকে অসুস্থ করে দিবেন। তাহলে মানুষের অসুস্থ হয়ে যাওয়া মানুষের জীবনে একটা বড় ব্যাপার এটা আমরা মনে করতে পারি আবু মুসা আসারি রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন মা ইউসিবুল মুসলেম মিন নাসাবিন ওয়ালা ওয়ালা হামমিন যে কোনো মুসলমান কোনো কষ্ট ব্যথা, কোন বেদনা, চিন্তা কোন দুশ্চিন্তার মধ্যে পড়ল তাহলে অসুস্থ হয়ে গেলে মানুষ দুশ্চিন্তাই পড়ে। কোনো বিপদ নেমে আসলে মানুষ দুশ্চিন্তাই পড়ে। কোন দুর্ঘটনা ঘটে গেলে মানুষ দুশ্চিন্তাই পড়ে म आल्लाहर नबी बारो पाए का जेको समस्या जेको कष्ट जो, जे जे जो मुसलमान घटे जाए, जाए। आल्लाहर नबी बोलुख दिए पाए काुटानर मध्यमे এই দুঃখ বেদনার মাধ্যমে আল্লাহতলা তার পাপকে মুছে দিবেন পাপকে মিটিয়ে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো সামান্য অসুখ বিসুখ হলে একেবারে ভেঙে পড়ি দেখুন আল্লাহর নবী বলছেন কোনো সমস্যা মানুষের ঘটে মুসলমানের ঘটে এটা হলো তার পাপকে মিটানোর জন্য মানুষ নিরাপদে থাকতে চায় এটা মানুষের গতি আর মানুষ নিরাপদে থাকার জন্য আল্লাহকে বলে এটা মানুষের চাওয়া উচিত কিন্তু মানুষ বিপদে পড়ে যাওয়া তার অকল্যান নয় তার জন্য কল্যাণ তার পাপ মোছানো হয়ে যায় যাবের বলেন রসুল সাল আলাহসাল্লাম দা খাল আল্লাহ উমি সাহেব একদা উম সাহেব নামক এক মহিলাকে দেখতে গেলেন ফাঁকা তিনি বললেন মালাক তু জফি না কি ব্যাপার তোমার কি হয়েছে দেখি তোমাকে তুমি করে বিষয়টি কি ফিহা। মহিলা উত্তরে বলল যে আমার গায়ে খুব জ্বর প্রচন্ড তাপ আল্লাহ আল্লাহতালা এই জরে এই তাপে যেন বরকত না দেয় এটাই যেন বেশি না হয় আল্লাহ যেন আল্লাহর নবী বললেন এই জন্য একে গালি দিও না একে গালি দেওয়া ঠিক নয় জ্বর শরীরের তাপ আদম সন্তানের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে লহাই সোনায় চাঁদিতে মরিচা লেগে যায় এই মরিচাগুলি কর্মকারের ওই ভাটি দূর করে দেয় অর্থাৎ কর্মকারের ভাটিতে লহা দিলে আগুনে গরম হয়ে ওতে যে মরিচা রয়েছে সেই মরিচা দূরে সরে যায় যেমন আল্লাহর নবী বলছেন যে মানুষ যদি হজ করে উমরা করে তাহলে হজ ওমরা मानुषर पाप के दूरे कर दे भाटी लहा सोना चादर मध्य मरीचा थे अतिर को खेत से बेर देर नबी बोलें जो मानुषर शर तापम्रा मानुषर जे पाप रे पाप के दूर दै, मुछे दे जर मानुषर पाप के मुछे दे আল্লাহর নবী বললেন ওম্ম তুমি এইভাবে শরীরের তাপকে জ্বরকে গালি দিও না এটা ঠিক নয় আনাসন বলেন রসুল সাল আলহ্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে কল্যাণ দিতে চান জান্নাত দিতে চান আজ্জাল দুনিয়া তখন আল্লাহতালা তাকে দুনিয়াতেই কিছু শাস্তি দিয়ে দেন আল্লাহ তাকে দুনিয়াতেই শাস্তি দেওয়ার ব্যাপারে তাড়াতাড়ি করেন কোনো একটা বিপদে পড়ে যায় কোনো একটা সমস্যায় পড়ে যায় শরীরে কোনো একটা বড় ধরনের অসুখ হয়ে যায় এইরকম একটা আল্লাহ আল্লাহতালা তার উপরে ঘটিয়ে দেন যার কারণে তার যে পাপ থাকে সেটা মুছানো হয়ে যায় তখন আল্লাহ তালা তাকে জাননাতে দেন তাহলে দুনিয়াতে কোন শাস্তি ভোগ করা এটা জান্নাতের কারণ এটা ধরে নিতে হবে যে এতে আল্লাহ কিছু কল্যাণ দিতে চাচ্ছে এতে আমাদের কল্যাণ রেজ। যার বিনিময়ে আমাদের জান্নাত হবে আনাস বলেন রসুল সাল আলহ্লাম বলেছেন যদি কোনো মুসলমান কোনো মুসলমানকে দেখতে যায় অসুস্থ হয়েছে বলে দেখতে যাই সকালে তাহলে তার উপরে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা আমাদের সাতেই থাকবেন বিরতির পরেই এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করব। ان شاء الله العزيز السلام عليكم ورحمه الله لبيك اللهم لبيك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 टना जार मध्य निहित आल्लार निर्देश শিক্ষণীয়মানকে শুদ্ধ করার জন্য হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায়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 সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম আল্লাহর নবী বলছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে বলে আল্লাহ লোকটা ভালো কাজ করেছে দয়া করে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ লোকটা খুব ভালো কাজ করেছে দয়া করে তুমি তাকে ক্ষমা করো আল্লাহ তুমি লোকটার পাপকে মোছন করো সকালে যদি যায়। তাহলে বিকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা এভাবে বলতে থাকে আর যদি বিকালে যায় তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার পক্ষে হয়ে এ কথা বলতে থাকে আমরা অবশ্য জানি যে মানুষের উপরে মানুষের ছটি হক রয়েছে তার একটি জরুরি হক হচ্ছে যে কোনো মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে দেখতে গেলে এই লাভ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যত মানুষের অসুখ বড় হবে তত নেকি বেশি হবে যত মানুষের অসুখ বেসুখ বেশি হবে তত মানুষের নেকি বেশি হবে আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই বালা বেশি বিপদ বেশি তার নেকি বেশি এই জন্য তিনি বলেছেন যে নবীগণকে সবচেয়ে বেশি বালা বিপদের মধ্যে পরীক্ষা করা হয় আল্লাহ আল্লাহতালা তাদেরকে বেশি নেকি দিবেন যার যত ইমানের পরিধি বেশি তার বালা মুসিবত তত বেশি হবে আর যাদের কোনো অসুখ বিসুখ নাই একেবারে দিন কাটছে এমনিতেই বুঝতে হবে তাদের কল্যাণ নেই আল্লাহর নবী বলছেন যে নবীগণ তারা ইমানের অধিকারী বেশি এই জন্য তাদের বালা মুসিবত বেশি মানুষের যত বালা মুসিবত বেশি হবে তত নেকির পরিধি বেশি হবে আল্লাহর নবী সাল আলিহাল্লাম বললেন যে যেই ব্যক্তি এই অসুখ বিসুখের উপরে খুশি হলো আল্লাহ তার উপরে খুশি হলেন ওমান সাক্ষাতা সাখাতা আল্লাহ আলাই আর এতে যে ব্যক্তি নারাজ হলো অসন্তুষ্ট হলো আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হলেন আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি যে মানুষের অসুখ বিসুখ হয়ে গেলে এতে তার নেকি হয় এবং এটা যত বেশি হয় তত তার নেকি বেশি হয় আর এটাতে যদি খুশি থাকে তাহলে আল্লাহ তার উপরে খুশি হন আর এতে যদি অসন্তুষ্ট হয় তাহলে এটা আল্লাহর একটা অসন্তুষ্টির কারণ অসন্তুষ্টির মাধ্যম হয়ে যায় नबीन एमानफसे बला मुसीबत आस निजेपर तर ऐले मेयर ऊपर तर अर्थ सम्पे ऊपर একটার পর একটা একটার পর একটা তার উপরে বালা মুসিবত আসতেই থাকবে আল্লাহর নবী বলছেন যে এই বালা মুসিবত আসতে আসতে লোকটা এমন হয়ে যাবে যে মা কানা আলাইহিমিন তার উপরে আর কোনো পাপই থাকবে না একেবারে পাপ থেকে মুক্ত হয়ে যাবে পাপ থেকে খালি হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছি যে মানুষের অসুখ বিসুখ হয়ে যাওয়া বিষয়টি কেমন এবং মানুষ যারা যত ইমানের অধিকারী বেশি তার তত বালা বালামুসিবত আসবে অর্থ সম্পাদে হঠাৎ দেখা যাবে যে ব্যবস্থা নষ্ট হয়ে গেছে হঠাৎ দেখা যাবে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হঠাৎ দেখা যাবে যে বাহির থেকে কোনো মাল নিয়ে আসছিল সে মালটা নষ্ট হয়ে গেছে এটা হলো পরীক্ষা আল্লাহ আল্লাহতালা মাল তার নষ্ট করে দিয়ে তাকে পরীক্ষা করবেন এতে আমাদের নিরাশার কিছু নেই এতে আমাদের হতাশার কিছু নেই আমরা যদি এতে নিরাশা হয়ে পড়ি এতে যদি আমরা হতাশা হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের ভুল হবে রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যে মন কাতালাহু বাতু যদি কোনো মানুষকে তার পেট হত্যা করে লাম ইউর ফিল কাব্র তাহলে কবরে তার কোনো শাস্তি হবে না যদি আল্লাহ আল্লাহতালা কোনো মানুষকে হত্যা করে পেটের অসুখে পেটে গ্যাস্ট্রিক হলো কোনো বড় ধরনের অসুখ হলো সব সময় পেটে ব্যথা যন্ত্রনা এইরকম অসুখ হয়ে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর নবী বলেছেন তার কবরের শাস্তি হবে না সম্মানিত দর্শক মন্ডলী তাহলে অসুখ বিসুখ জিনিসটি কেমন একটু বুঝুন আমরা এটা একটু ভালোভাবে বুঝি আবু হরাই রাজি আল্লাহ তালাহ বলেন रसुल सल अल्लमी परीक्षा कर मुसीबत दिए समस्या दिए असुख विसुख दिएमेदा से प्रशंसा करीक्षा कर এতেও যদি আল্লাহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহর নবী বলছেন যে সে অসুখ থেকে ভালো হবে বিপদ মুক্ত হয়ে যাবে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল সম্মানিত দর্শক মন্ডলী মানুষ যদি বিপদে পড়ে সমস্যায় পড়ে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ মৃত্যু খবর শুনলে আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ আর আমরা এটা বুঝবো যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বলেন যে কোন মানুষকে যখন আমি পরীক্ষা করি বিপদে ফেলি আর বিপদে পড়ে বলে আলহামদুলিল্লাহ তখন আমি তাকে একেবারে নিষ্পাপ করে দিই ওই দিনের মতো করে দিই যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল হজ করলে এরকম ঘটনা ঘটে মানুষ মসজিদে গিয়ে সলাত আদায়ের পরে তাসবিত আহালিল করে ঝিকির আজগার করে যখন ফিরে আসে তখন ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল এগুলো হচ্ছে মানুষের পাপ মোছনের ব্যাপক মাধ্যম বড় মাধ্যমা বিচারের কাঠগড়াতে যাদের শরীর ভালো ছিল যারা কোন সময় অসুস্থ হয়নি সব সময় সুস্থতার সাথে জীবন কাটিয়েছে এরা যখন দেখবে যে অসুস্থ এটা যখন ওরা দেখবে তখন তারা দুঃখ করে আফসুস করে বলবে যে লাও করে যাত বিল মাকারিজ কেঁচি দিয়ে কেটে দেওয়া হতো দুনিয়াতে পার্থিব্য জগতে যদি শরীরকে কেঁচি দিয়ে কেটে দেওয়া হতো আর আজকে যদি এই প্রতিদান পেতাম তাহলে অনেক ভালো ছিল সমন্বিত দর্শক মন্ডলী আমরা কি বিষয়টি স্পষ্ট বুঝাতে পারছি তাহলে যাচ্ছে যে মানুষের অসুখ বিসুখ মন্দ কিছু নয় করলেন এটাই ধরে নিতে হবে আবু হরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল আলহিসাল্লাম বলেছেন সাবউন। সেওয়া লাভ করা হয় এছাড়াও আল্লাহর পথে যুদ্ধ করে আল্লাহর দিনকে উঁচু করার জন্য যুদ্ধ করে মানুষ যে মৃত্যুবরণ করে এটা হলো প্রকৃত শহীদ এ শহীদ ছাড়াও আরো সাত শ্রেণীর মানুষ এই শহীদের মর্যাদা পাবে তার মানুষ হচ্ছে তাহলে শহীদের মর্যাদা পাবে অলমাত যদি মহামারী রোগে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে বড় অসুখে মহামারী কলেরা হয়ে যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে আল্লাহর নবী বলছেন অল গার্ক সেহীদ কেউ যদি ডুবে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে হারিক সেহিদুন কেউ যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে ওল হদম সেহিদুন গাড়িতে চাপা পড়ে উপর থেকে পড়ে গিয়ে তিনতলা পাঁচতলা দশতলা থেকে পড়ে গিয়ে এ অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে মানুষ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে আল্লাহ নবী বলছেন ওই মহিলাও শহীদের মর্যাদা পাবে যেই মহিলা সন্তান প্রসাবে মারা যায় সন্তান প্রসাব হতে গিয়ে যদি কোনো মহিলা মারা যায় তাহলে সে জান্নাত লাভ করবে এবং সে শহীদের মর্যাদা পাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের কোনো মহিলা বাচ্চা প্রসবের জন্য হাসপাতালে গিয়ে অপারেশনের মাধ্যমে যদি বাচ্চা প্রসবের সময় মারা যায় তাহলে এই মর্যাদা পাবে আমরা এটা বুঝতে পারি যে ডাক্তার যদি বলে যে ছাড়া কোনো পথ নাই আর এতে যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পেতে পারে কিন্তু কেউ যদি এমনিতেই এই পথ অবলম্বন করে তাহলে এটা আশা করা যায় না আমরা বলছিলাম যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া আরও সাত শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে পেটের ব্যথায় মারা যাবে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যে শ্বাস মারা যাবে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যে নারী সন্তান প্রসাবে মারা যাবে মুসলিম শরীফের হাদিসে এসেছে কে আমাদের মাঠে আল্লাহতলা বলবেন আমি যে অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কেন তখন আদম সন্তান বলবেন আপনি দেখতে যাব। তা আল্লাহতালা বলবেন আমার কোনো বান্দা অসুস্থ হয়েছিল তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তুমি আমাকে পেতে আল্লাহ সামাদ। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা বড় মাধ্যম অসুস্থ মানুষকে দেখতে যাওয়া বড় নাকি আমাদের তো দেশে বেদাত চালু আছে কোনো মানুষ অসুস্থ হলে সেই মানুষ তার ছেলেকে বলে যে আমার জন্য একটা দেয়ার ব্যবস্থা করো আর এই টাকা প্রদান করো এটা একটা বেদাত আমাদের দেশে বেদাত চালু আছে সোনাতের স্থানে অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে তারও লাভ আছে আর যে ব্যক্তি দেখতে যাবে তারও লাভ আছে সম্মানিত দর্শক মন্ডলী असुस्थ हवा एक जानात पार्ध्यम तो जानत जान लाभ करते असुस्थ अवस्था दावा तुम दरबारे रेखे संक्षिप्त आलोचना शेष कर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 पाउंड उंड नंबर शून्य जिन्होंल शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएफ बी आई सी कोड आई विजि बेट पिस डट ई मानवतार समाधान